আয়স আনহা হতে বর্ণিত যে নবী সাল্লাম এর একটি চাটাই ছিল তিনি তা দিনের বেলায় বিছিয়ে রাখতেন এবং রাতের বেলা তা দিয়ে কামরা বানিয়ে নিতেন সাহাবিগঞ্জ তার পিছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ান এবং তার পিছনে সালাত আদায় করেন